মুসল্লিন আমরা তাফশি শুনে আসছিলাম সুর আল কালাম থেকে গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা এই সুরার প্রথম সাতটি আয়াতের তা শি শুনেছি আজকে এক নম্বর আয়াত থেকে তাপসি শুরু হচ্ছে সুর আল কালাম এই সুরার নাম হচ্ছে আল কালাম আমরা এটা বলেছিলাম যেহেতু কলম দিয়ে লেখা পড়ার কাজ করা হয় আর এই লেখাপড়া ওয়াহি এলএম সবকিছুর সঙ্গে কলমের সম্পর্ক আল্লাহ তালা এই ওয়াহির কলম দিয়ে মানুষকে আল্লাহ তালার দিনের ওয়াহির জ্ঞান দিতে চান লেখাপড়া করে জ্ঞান শিখতে হয় সেজন্য আল্লাহ তালা বলেছেন এবং এই লেখাপড়া যদি মানুষ না করে তাহলে মানুষ গোমরাহ হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা আর সে থেকে এই কিতাবকে দিয়েছেন লেখাপড়া করার জন্য শিখার জন্য বুঝার জন্যে সেজন্য আল্লাহ তালা কলমের গুরুত্ব দিয়ে কথা বলেছেন গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমাদের যে আলোচনা ছিল আল্লাহ আল্লাহতালা যে নিয়ামত দিয়েছেন রসুল্লাহ সাল আলাইস্লামকে তিনি সেই নিয়ামতের কারণে অনেক সৌভাগ্যের অধিকারী তিনি পাগল নন যেটা তারা ওনাকে ওনার ব্যাপারে বলা বলি করত এবং তিনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন এবং তারা যে বিরোধিতা করছে আল্লাহর দিনের যে বিরোধিতা করে দিনই কাজের ইসলামের নবীর নবীর উত্তরসূরিদের আহলে হাতের এটা তারা একদিন টের পাবে যে আসলে কে পথভ্রষ্ট কে দুনিয়ার মধ্যে আসল সহি রাস্তা পথের উপরে আছে এটা একদিন প্রকাশ হয়ে যাবে আল্লাহ ভালো করে জানেন তাহলে যারা যারা এভাবে দিনের দুশ্মি করে তাদের ব্যাপারে তিনি কথা বলছিলেন এখন সেখানে কথা শুরু হচ্ছে আপনার আয়াত থেকে ফলা তুত হে নবী আপনাকে আমি একেবারে সুন্দর দিনের উপরে প্রতিষ্ঠিত করেছি দিন হক আপনার কাছে আসে কোনো ধরনের প্রেশার কোনো ধরনের দাবাও কোন ধরনের তাদের অন্যায় চাপের কারণে আপনি খবরদার তাদের কথা শুনতে যাবেন না মানতে যাবেন না দিনের ব্যাপারে কম্প্রোমাইজ করে ফেলবেন না ফলে আতু ব্যাপারে মুীকারী তাদের ব্যাপারে আপনি কথা শুনবেন না দিনকে যারা মানে না কা যারা কাফেরদের অন্তর্ভুক্ত অথবা কাফেরদের প্রোগ্রামকে পরিচালনা করে মুসলমানরা তাদের কথা যদি শুনে তাহলে কি আর দিনে হক অনুসরণ করা হবে সাবধান করছেন খবরদার এই প্রেসারের কারণে তাদের কথা মানতে যাবেন না সাবধান করছেন আর রসুর সাল্লামকে সাবধান করা আসল উদ্দেশ্য নয় তিনি তো এত সহজে মেনে নেবেন না কিন্তু আমরা যারা মুসলিম আছি তারা যদি গোমরা হয়ে যায় প্রেসারের কারণে চাপের কারণে নথি স্বীকার করে ফেলি আমাদের মজবুতির জন্য আল্লাহ লক্ষ্য করে বলেছেন যারা অবলম্বন করেছে অনুসরণ করবেন না তারা আশা করে যে আপনি কিছু ছাড় দেবেন তাহলে তারাও ছাড় দিতে রাজি আছে। আপনি কিছু ছাড়ে দেন তারাও তাহলে আপনার সঙ্গে এসে কিছু কম্প্রোমাইজ করে ফেলবে কম্প্রোমাইজ চায় তাফসির এসে চলাহ ফেস আপনি একটু ঢিলা করে দেন একটু ছেড়ে দেন দিনের টাইট জিনিসটাকে কমাই দেন একটু হালকা করে দেন শক্ত করে দিনকে আঁকড়ে না ধরে একটু ছেড়ে দেন তারা খুব খুশি হবে তারাও বলবে আমরাও একটু কুপুরি ছেড়ে দেব চলেন সবাই রকম হয়ে যায় আর মুজাহিদ রহমতুল্লা আলী তাফসির করেছেন আলিহাতিহিম ও তত্রুকুমা আলহিমিনাল হাক আপনি কিছু হে নবী তাদের মাহুদের দিকে একটু ঝুঁকেন একটু কম্প্রোমাইজ করেন হককে একটু ছেড়ে দেন তাহলে তারাও আপনার সঙ্গে একই আসতে রাজি হয়ে যাবে এরকম প্রস্তাব অনেকবার তারা করেছে এবং সেই প্রস্তাবের মোকাবিলা আল্লাহ তালা সুর আল কা ফির করেছেন কলিয়া আই হাল কা বলে দেন পরিষ্কার পাবে হে কাহিরের দল লা আবুদু তোমরা। আমি যেটার ইবাদত করি আমি জানি সে আল্লাহর রাজি হবে না দিন হুকুম অলিয়া দিন তোমাদের দিন নিয়ে তোমরা থাকো আমাদের দিনের কনসেপ্ট নিয়ে আমাদেরকে থাকতে হবে কাজেই কোন রকমের সকল ধর্মকে নিয়ে একটু মাঝামাঝি কিছু করা যায় কিনা সব ধর্মের সঙ্গে কম্প্রোমাইজ করা যায় কিনা দিনে এলাহে আঁকবার চেষ্টা করেছিলেন তাই না মাঝে মধ্যে এরকম দাওয়াত আসে একটা হলো আনুষ্ঠানিক ভাবে যে সব দিনকে নিয়ে একটু মানে এটা কম্প্রোমাইজ এর কোনো দিন বানানো যায় কিনা এটা হলো আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক হলো যে ঠিক আছে থাক ইসলামও থাকুক প্রত্যেক ধর্ম থাকুক তবে ইসলামটা একটু বেশি জোরালো এটাকে একটু ভোতা করে দেন একটু বেশ শক্ত একটু নরম করে দেন একটু শক্তিশালী একটু হালকা করে দেন হ্যাঁ বেশি শক্ত করে পালন করতে গেলে তো হয়ে হয়ে যাবেন ফান্ডামেন্টালিস একটু নরমপন্থী হয়ে যাবেন কথাবার্তা অতিরিক্ত শক্ত হওয়ার কোনো কথাও নাই আবার অতিরিক্ত নরম হওয়ার কোনো কথাও নাই আমাদের দিনতে একরকমই আছে ইনাদিন আইনদালিন ইসলাম আর এটা হচ্ছে সরয়াতিম এর মধ্যে একটু কমানো একটু বাড়ানো একটু ছেড়ে দেওয়া একটু অতিরিক্ত যোগ করা কোনটারই সুযোগ নেই এই অবস্থায় ঠিকই থাকতে হবে সারা দুনিয়ার চ্যালেঞ্জ সব সময় এসেছিল এই রসুল সাল্লা মোকাবিলা করতে হয়েছে আমি কেরামকে মোকাবিলা করতে হয়েছে সব শাসকরা এসে চেষ্টা করেছে কিভাবে চাপা চাপ দিয়ে দাবাও দিয়ে প্রেসার দিয়ে একটু কমানো যায় কি না এই আমাদের জমানাই শুধু নয় সকল জমানাই তাই ঘটেছে আজকেও যা দেখেন তাই ঘটে আসছে কাজে মজবুতি নিয়ে টিকে থাকতে হবে আপনি যদি একটু তারা ছাড় দিতে পারবেন না এরা তো হাল্লাফ এবং এরা হচ্ছে মাহিনের হ্যাঁ তারা কোন কোন সময় এমনকি তারা কসমো করে হ্যাঁ কোনো সময় তারা মিথ্যাবাদী মিথ্যা কথা বিক্রি করার জন্য সবাই যেন গ্রহণ করে তখন কি করে মানুষ মিথ্যা কসম করে তাই না অনেক সময় খুব জরুরি বিষয় কসম করে আল্লাহর কসম আমি এটা করি নাই মিথ্যা কথাকে শক্ত করে ভালো করে গ্রহণযোগ্য করার জন্য কি করে কসম করে তো ওরা কসম করেই বলতো যে এই নবী মোহাম্মদ শহীদ দিনের উপরে নাই কসম করে তারা বলতে রাজি আছে তারা এরকম মিথ্যা কসম করতে পারে আর মাহিন তারা অথচ তাদের চরিত্র একেবারে অত্যন্ত নিচু প্রকৃতির রসুল্লাহ সাল্লা আলমের চরিত্র ছিল হোলকিন আদিম ওয়াই আলাহ হলকিন আদিম রসুল্লাহ সাল্লামের আখলাক মোরালিটি ক্যারেক্টার চরিত্র অত্যন্ত উঁচু মানের আর তার মোকাবেলায় তাদের যারা দুশ্মনি করেছে কাফের আবু জাহাল আবু আহদের তাদের চরিত্র হলো মাহিম তারা অত্যন্ত নিচু তারা অত্যন্ত খারাপ চরিত্রের তাদের চরিত্রের মধ্যে কোনো ভালো গুণ নেই আর তারা এই ঘন ঘন মিথ্যা কসমও করতে পারে তার মাহিনীর অর্থ আসলে কাফের যাতে শক্তিশালী হোক মোরালি ভ্যারি উইক যার কোনো হক দিন যার কাছে নাই সে যখন হক দিনের মোকাবিলা করে তার কাছে শক্তি আছে পাওয়ার আছে ক্ষমতা আছে সরকারি সকল সুযোগ সুবিধা আছে তার সমস্ত অস্ত্র ব্যবহার করে কিন্তু মানসিকভাবে সে কি থাকে দুর্বল থাকে তার আসলে সে জানে সে বাতিলের উপরে আছে এই জন্য ফেরাউন যখন বলেছে আ না রব আহ আমি তোমাদের সবচেয়ে বড় রব আর সে তার নিজেরই খবর নাই আগামীকাল কি হবে সে জানে না কাজেই যতই মুখে বলুক তার মোরাল পাওয়ার ভেরি উইক তারা সমস্ত ক্ষমতা ব্যবহার করে দুনিয়ার মধ্যে তাদের এই মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য তারা মেন্টাললি আদর্শিকভাবে মোরাল্লি দে আর ভেরি উইক কোনো সন্দেহ নাই পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী লোকদের কথা বলেন শাসকদের কথা বলেন ক্ষমতাসীনদের কথা বলেন সকল ক্ষমতা সত্ত্বেও তারা জানে যে তারা অত্যন্ত দুর্বলতা আছে তাদের সবচেয়ে বড় দুর্বলতা যে আদর্শ আইডিওলজি তারা ফলো করে এটা মিথ্যা এটা বাতিল এর কোনো ভিত্তি নেই মাসা ইমবে নামিম আর তারা তাদের অনেক খারাপ চরিত্র আছে তারা মাসা ইমবে নামিম তারা চগলকুরি করে বেড়ায় ভালো মানুষের বিরুদ্ধে অপবাদ ছড়িয়ে দেয় তারা মিডিয়াকে ব্যবহার করে সৎ লোকদেরকে অসৎ বানানোর জন্য আর অসৎ লোকদেরকে সৎ হিসাবে প্রেজেন্ট করার জন্য এরা চগল খড়ি করে এরা গি করে ভালো মানুষের এরা গুণকে ডিনাই করে তাদের খারাপ গুণকে তুলে ধরে এবং তাদের বিরুদ্ধে লোকদেরকে লাগিয়ে দেয় তাদের বিরুদ্ধে অপপ্রচার করে তাদের বিরুদ্ধে তারা চগলক্ষি করে চগল খড়ি করা মানে হলো কি মানুষকে একজনের বিরুদ্ধে একজনকে লাগিয়ে দেওয়া তার বিরুদ্ধে প্রপাগান্ডা করে দেওয়া এই জন্য এ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একটা হাদিসে এসেছে যখন তিনি একবার দুইটা কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি তাদের কবর আজাব হচ্ছে এটা তিনি শাহাবাদেরকে বললেন হচ্ছে আল্লাহ আজ আজ ফিক তারা এমন ভাবে শাস্তি পাচ্ছে কবরে কিন্তু বড় কোনো অপকর্ম ক্রাইম তারা করে নাই এমন বড় ক্রাইম না ছোট কারণেই তারা শাস্তি পাচ্ছে ক্রাইম গুলো হচ্ছে যার ফলে তার ওজন আমার ঠিক হতো না এটা ছিল একজনের দোষ এটা তো এমন কোন বড় ক্রাইম না কিন্তু আল্লাহ তালার কাছে শাস্তি এটার জন্য বড় আছে আরেকজন হচ্ছে ও আমার নামিমা। চগল খুরি করে বেড়াতো মানুষের মধ্যে বিবাদ লাগিয়ে দিত দেশের মধ্যে সৃষ্টি করত অপপ্রচার করে বেড়াতো মানুষের বিরুদ্ধে লাগিয়ে দিতে লোকদেরকে জন্য এই কাজ খুরি তার জবানের মধ্যে এই চগল খুরি এটার জন্য তো কোনো অস্ত্র শস্ত্র ব্যবহার করা লাগে না সহজেই করে ফেলে এই সহজ কাজে তারা গুণা করে বড় শাস্তি নিয়ে তারা কবরে এখন শাস্তি পাচ্ছে এই কথা তিনি বললেন চগলখড়ির ব্যাপারে অন্য হাদিসে এসেছে বলেছেন যে ব্যক্তি মানুষের কথা প্রাপাগান্ডা যে ব্যস্ত থাকে এই ব্যক্তি জান্নাতে যাবে না এরপরে অন্য হাদিসে এসেছে লায়াতুল জান্নাতা নাম চগলখুরি করে বেড়ায় যারা তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না যারা যাদের আমল চরিত্র চলাফেরা এত ভালো যাদের দিকে তাকালে মানুষের আল্লাহর কথা মনে হয়ে যায় আল্লাহ আমরা যদি এরকম পারতাম যে যাদের দিকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে আমরা কি ওরকম হতে পেরেছি এইরকম টার্গেট নেওয়া দরকার আমাদের সবাইকে নিজেদের দেখবে মানুষ তখন তাদেরকে দেখলেই তার হাঁটা দেখলে তার চলাফেরা দেখলে তার কাপড় চোপড় দেখলে তার নামাজ দেখলে তার কথা শুনলে তার আচার ব্যবহার দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায় এরা সত্যিকার আল্লাহ তালা প্রিয় যাদেরকে দেখলে মানুষ দিনমুখী হয়ে যায় তাদের কারণে মানুষ দিনমুখী হয়ে যায় দিনের দিকে আসে আল্লাহর কথা অটোমেটিক্যালি স্মরণ হয়ে যায় এরা তোমাদের সবচেয়ে উত্তম লোক তারপরে তিনি বললেন তোমাদের মধ্যে ওই লোকগুলো খারাপ যারা মানুষের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেয় প্রপাকান্ডা করে চগলখড়ি করে আর মানুষের মধ্যে ভালো সম্পর্ক নষ্ট করে দেয় একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেয় আর যারা ভালো মানুষ আছে তাদের বিরুদ্ধে তারা বিভিন্ন রকমের তহমত যোগ করে দেয় ভালো মানুষগুলোর চরিত্রের উপরে তারা কলঙ্ক লেপন করে ভালো মানুষের বিরুদ্ধে তাদের যত কথা এগুলো তারা বলতে থাকে অভিযোগ মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে সন্ত্রাসী ডাকাত খুনি হ্যাঁ রাহাজানি অথবা তাদের চরিত্র মানুষের উপর অন্যায় বর্বর আচরণ করে এইরকম করে তুলে ধরে ভালো মানুষগুলোকে এরা হচ্ছে জাহান্নামি এবং আরো আল্লাহ তালা বলছেন যারা দিনের দুশ্মনী করে তাদের চরিত্রের অনেক খারাপ কথা অনেক খারাপ দিক কি আল্লাহ তালা এখানে মেনশন করেছেন যারা দিনের বিরুদ্ধে দুশ্মনী করে এই চরিত্রগুলো তাদের স্বভাব হয়ে যায় মান্না খাই মত আসিম তারা মান্না ইনলিল খাই তারা ভালো কাজকে কখনোই পছন্দ করে না ভালো কাজ কেমনি বন্ধ করবে এটা তাদের চিন্তা থাকে এই সমস্ত শুনলে মানে হয় যে এই আমাদের সময়ের খবর আল্লাহ এত ভালো কাজের রাস্তা তারা খোলা রাখবে না সব বন্ধ করে দেবে মান না এই যে বাংলা বলি যে মানা করে এই মানা কিন্তু আরবি শব্দ মান না মানে হলো মানা করা আর মান না হলো যারা ওলা বুঝেন অর্থাৎ যারা খুব বেশি করে মানা করে নিষেধ করে বন্ধ করে দেয় যত ভালো কাজের রাস্তা আছে যারা দ্রুত করে বন্ধ করে দেয় এরা হচ্ছে মান্না খাই তারপরে এরা হচ্ছে তারা সীমালঙ্ঘন করে লাহু يتجاوز فيها الحد المشروع الله تعالى شرية تر حلال حرام كذراء دينگي ذراء حرام آسه اوه تاكي بشي كوري عمل کره حلال راسته كوري دائع اتا حد شه معتدين شمالنگون كاري اثيم جه قائم كوري بشي كوري اثيم اثن تكي جه بشي گناه كوري يتناول المحرمات حرام كاري جه گنار كاري جه بكي دوبه تاكي شب شماي اي حد شه دين دشمنين কারিদের দুশ্মনী দু আচরণ তাদের নেচার তাদের আখলা তাদের আমলে এই জিনিসগুলো আছে তারা হচ্ছে অতুল অতুল শব্দের অর্থ হচ্ছে তার সিরে এসেছে অতুল ফাহুয়া আল আল গালিদ আল জামু আল মানুয় একে একটি শব্দের অনেক ব্যাখ্যা অতুল শব্দের হচ্ছে যে ব্যক্তি অত্যন্ত কঠোর হৃদয়ে তার কোন দয়া মায়া দিলের মধ্যে নাই তার কথার মধ্যে মারাত্মক আক্রমণ করে সে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে রুড কঠোর হৃদয়ের এমন কোন খারাপ গুণ নাই যে তার ভিতরে পাওয়া যায় তার ভিতরে পাওয়া যায় না অন্য হাদিসে এসেছে আলা বি আহানিল জান্নাহ রাসুল্লাহাম বললেন আমি কেউ তোমাদেরকে জান্নাতির লোকদের খাসলাত সম্পর্কে বলবো তারা কেমন হবে তারা অনেক ক্ষেত্রে আল্লাহ আবার রাহু সে যদি কিন্তু সে অথচ তাদের সঙ্গে মোকাবেলা করলে তাদের যে দিনের দুঃমানদের টাকা পয়সা পাওয়ার ক্ষমতা সব তাদের হাতে আসে আর এই বেসার মনে হবে আল্লাহ কসম করে আল্লাহ আল্লাহ আব্দিউক আমি কি তোমাদেরকে জাহান্নামি কারা হবে তাদের খাসলত তাদের ন্যাচার তাদের আচরণ বলে দেব কুল্লু অতুল্লিন জিন্তাকবের প্রত্যেকটি সীমালঙ্ঘনকারী কঠোর হৃদয়ে যাদের দিলে দয়া মায়া কম খুব কঠোর হয় মানুষকে শাস্তি দিতে কষ্ট দিতে তাদের দিলে কোনোদিন কোনো দয়া মায়া হয় না আর এরা হচ্ছে সব কিছু ভালো জিনিস মানুষ থেকে নিষেধ করে সব শুধু নিজের পকেটে ঢুকাইতে চায় এরা হচ্ছে এই ধরনের ডিকটেটর এই ধরনের অন্যায়কারী জুলুমবাজ এরা এটা হচ্ছে এবং বড় মুস্তাকবের তারা অনেক ইয়ে হয় গর্ব অহংকারী হয়ে যায় এই সব গুণাবলী পাওয়া যায় কাদের মধ্যে যারা আল্লাহ করে সবগুলো আপনি খুঁজে দেখেন তাদের মধ্যে পাওয়া যায়। বাদা জানিম এমনকি তারপরে তারা হয়ে যায় জানিম এবং এই জানিমের ব্যাপারে হাজি সে এসেছে আল মোট নাসব অর্থাৎ দেখা গেল যে এই ব্যক্তি কোনো ভালো বংশেরও না তার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর ইতিহাস বেশি ভালো না এর এর পরিচয় দিচ্ছেন আল্লাহ ধার করে তো এটা বুঝাল সজাব কথা যে খারাপ স্ট্যাটাস থেকে এসে ভালো স্ট্যাটাস জোগাড় করে লাগায় এইজন্য যারা মস্তান সন্ত্রাসী গড ফাদার এরা অনেক সময় দেখা যায় অনেক ক্ষমতার অধিকারী হয়ে যায় এদের নেচার তাই হ্যাঁ যে এদের পিতা মাতা অনেক কিছুই জন্মের অনেক সময় ঠিক থাকে না এদের ইতিহাস গোড়া দিকে গেলে তাই মনে হয়ে যায় তো আমি সফরে বাইরে ছিলাম সেখানে এক লোক কথা বলছিলেন এক লোক সম্পর্কে তার নাম বলবো না যে কোনো জায়গায় খুব সীমা সীমালাঙ্ঘনকারী তার কথা বলতেছিলেন যে সেটা আমার আত্মীয় তার বাবা সম্পর্কে জানি যে তার বাবা এই এই এই এই এই করেছে কিরকম করে সন্ত্রাস করেছে বিচার জড়িত ছিল কাজে এইটা তার সন্তান সে এরকম হবে না কেন তো তাতে বোঝা গেল আল্লাহ যেগুলো বলেছেন যে যারা এরকম সন্ত্রাসী হয় যারা এরকম মানুষের উপর অত্যাচার করে যারা ক্রাইম করে তাদের দেখা যায় অনেক সময়ই বংশ বুনিয়াদ সবকিছু গোড়া খুললে নিশ্চয়ই বড় ধরনের কোনো ধরনের নৈতিকতার খলন সেখানে আসে বড় ধরনের দুর্বলতা সেখানে পাওয়া যায় আল্লাহ তালা নিজেই সেগুলোর কথা বয়ান করলেন এইরকম হল যারা দিনের দুঃশনী করে তারা এই সমস্ত নেচারের অধিকারী হয়ে যায় এবং তারা এগুলো কেন করে অন্য হাদিসে এসেছে আল্লাহ আল্লাহতালা বলেন তাব কি আদিন আসাহ আল্লাহমা এইরকম শক্তিশালী যারা ক্রাইম করে তারা কঠোর হৃদয়ের হয় শক্ত মজবুত কথার মধ্যে তাদের বড় ধরনের মানে মানুষকে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে মানে তারা চিৎকার করে করতে পারে অনেক সব কিছু আছে এইদের কথা এসেছে। আকাশ কাঁদে আল্লাহ শক্তিশালী করেছেন শারীরিক তাকে সুস্থতা দিয়েছেন শক্ত মজবুত স্বাস্থ্যের অধিকারী করেছেন ও আর হাবা জাও ফাহু ও আ তাহমিনা দুনিয়া হাদমা এবং যার অন্তরের মধ্যে আল্লাহ তালা এবং তাকে দুনিয়ার অনেক কিছু আল্লাহ দিয়েছেন ফেকালীম এবং এই ব্যক্তি অনেক কিছু ক্ষমতার অধিকারী হয়ে অনেক কিছু টাকা পয়সার মালিক হয়ে সবকিছু হয়ে এখন শেষ পর্যন্ত মানুষের উপরে জুলুম করা এই জুলুমের দিকে চলে যাওয়া হচ্ছে তার খাসলত ফেজা আলী কাল অতুল্লানিম এইরকম লোগুলোই হচ্ছে অতুল এবং জানিম যাদের কথা কোরআকে আল্লাহ তালা বলেছেন ফলে অতন লো হিলমা কালিহমান ওই লোক তার বডি যেমন শক্ত খাইতেও পারে এতগুলো পান করে এতগুলো তার খাওয়া লাগে তারপরে তার সব সবকিছু বিয়ে এবং তার যৌন জীবনে সবকিছু দিক থেকে ভেরি পাওয়ারফুল সবকিছু তার আছে সমস্ত ক্রাইম করার জন্য দেখবেন অনেক বড় মস্তানরা কিন্তু বডি বিল্ডিং এর দিক থেকে অনেক বড় স্ট্রং হয়ে যায় এটা কাফেরদের যারা মধ্যে লিড করে যারা দুনিয়ার মধ্যে ক্রাইম করে মস্তান হয় সন্ত্রাসী হয় তাদের অনেকেরই প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু এরকমই তারা অত্যন্ত মজবুত স্বাস্থ্যের অধিকারী হয়ে যায় এই স্বাস্থ্য টাকা পয়সাকে আল্লাহ তালা যা দিয়েছেন ক্রাইম করার জন্য তারা ব্যবহার করে এরপরে আল্লাহ তালা বলেন যে এগুলো তারা কেন করে এই সমস্ত সন্ত্রাসীরা এই সমস্ত গডফাদারগুলো এই সমস্ত ক্রিমিনালগুলো হবে তার দরকার টাকা পয়সা তার হাতে বেসুমার চলে আসে হালাল তরীকা আসুক অথবা হারান তরীকা তার ইনকামের কোন অসুবিধা নাই প্রচুর টাকা তার কাছে জমা আসে সম্পদের কোন অভাব নাই তার জনসম্পদে বাণীন বলতে ছেলে সন্তান সন্ততি কিন্তু জনবল বোঝায় এখানে ফলোয়ারও বোঝায় এখানে তার সৈন্য সামন্ত পারে তার বাহিনী বোঝাতে পারে কাজেই তার নিজে ম্যান পাওয়ার এবং সম্পদ সবগুলো তার হাতে অঢেল পরিমাণ আছে এগুলাকে সে দিনের দুশ্মনী করার জন্য কায়েম করার জন্য যা খুশি তা এদেরকে লাগাতে পারে কাজে লাগাতে পারতে পারে ব্যবহার করতে পারে পৃথিবীর ইতিহাস দেখেন সে কথা দেখেন তার টাকা পয়সার অভাব ছিল তার জনগণের অভাব ছিল এরকম ভাবে আপনি সকল ক্রাইম যারা করেছে পৃথিবীতে আল্লাহর দিনের সঙ্গে দুশ্মনী করতে গিয়ে তাদের সকল কিছু তাদের হাতে ছিল এগুলো পেয়ে তারা মনে করে সব আমার হাতে চলে এসেছে কাজেই আমাকে থামার মতো রোখার মতো কেউ নেই আমি এইগুলাকে অপব্যবহার করে যাচ্ছে তাই জুলুম করা অনায় অত্যাচার অনাচার সবকিছু করার মতো পাওয়ার আমার হাতে আছে কাজেই তার সে বেপর তিরুল আউআালিন এই লোকগুলোর সামনে যখন আমার আয়াতলা করে শুনিয়ে দেওয়া হয় দিনের পায়গাম পৌঁছানো হয় দিনের কথা বলা হয় আল্লাহর দিকে ভয় দিয়ে নিয়ে আসতে বলা হয় সে বলে এইগুলো কি আসা তিরুল আউ আগের জমানার লোকদের কল্প কাহিনী এগুলো কি আমাদের এই জমানায় চলে নাকি এখন যেমন অনেক লোকেরা মনে করে বছর আগের ইতিহাস ইসলামের ইতিহাস ইতিহাস চোদ্দশো বছর আগে ইসলামের কথা এখনকার পৃথিবীতে আর চলার মত না কাজেই যারা অমুসলিম তারা যেমন ইসলামকে গ্রহণ করে না দাদা সকল মুসলিম যারা মুসলমানদের দেশকে যারা পরিচালনা করছে তারাও মনে করে কোরআন হাদিস এগুলা হলো বহু জিনিস এখন আমরা এগুলো আগের জমান লোকদের ইচ্ছা কাহিনী আল্লাহ তালা তখন বলেন আমি অচিরেই তাদের নাকের ডগায় আমি তাদেরকে সিল দিয়ে দেব এবং আখেরাতে তারা কত বড় অন্যায় করেছে দিনের সঙ্গে দুশ্মনী করে ক্রাইম করে মানুষকে জুলুম করে কষ্ট দিয়ে পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করে যে এসেছে এগুলো তারা ক্যারি করবে এই সমস্ত জালিম শাসকগুলো ফেরাউন নমরুদ হামান এদের অনুসারী যারা হবে এদেরকে আল্লা তালা হাসার দিনে উঠাবেন যে তাদের তাদের কপালের মধ্যে নাকের মধ্যে সাইন থাকবে যে তারা কি অন্যায় করে পৃথিবী থেকে এসেছে সাধারণ তার এত চিহ্ন সে ক্যারি করবে না কিন্তু যারা ক্রাইম করে দুনিয়ার মধ্যে দিনের সঙ্গে দুশ্মনী করার জন্য নেতৃত্ব দিয়েছে এবং এই জুলুমবাজি করে দেশকে পরিচালনা করেছে মানুষকে কষ্ট দিয়েছে শক্তির মহড়া দেখিয়েছে তাদেরকে আল্লাহ এক্সপোজ করবেন সবার সামনে যে তাদের চেহারার মধ্যে তারা নিশান চিহ্ন ক্যারি করবে তাদের আলাম আল্লাহ তালা তাদেরকে একেবারে নাকের আগায় চিহ্ন দেবেন এবং তাদের ঠোঁটের মধ্যে তারা ক্যারি করবে যে কথা দিয়ে তারা ইয়ে করত এবং আহ মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করত অপপ্রচার করতো এবং যেকোনো ভাবে সানুবাহিন আমরা হু বেয়ান আমরা তাদেরকে ব্যাপারটাকে এক্সপোজ করে ছাড়বো কোনো কিছু গোপন থাকবে না সমস্ত মানুষের সামনে ক্লিয়ার হয়ে যাবে হাততাই হাত্তাই আলাইহিম তাদের ব্যাপারটা সবার কাছে হাসরের ময়দানে পরিষ্কার হয়ে যাবে কারো কাছে গোপন থাকবে না কেমন আল্লাহ আলাইম আলাইহিম, সিমাতা আলাল হারাতম হ্যাঁ এইভাবে করে আল্লাহ তারা তাদেরকে এক্সপোজ করে দিবেন যারা বড় ক্রাইমকে ক্রাইমের লিডার হয় লিড করে সন্ত্রাসীদের যারা হেড হয় মস্তানদের যারা গডফাদার হয় চেহারা জল জল করবে কাফের দিয়ে যারা লিড করেছে তাদেরকে উল্টার দিকে কুফুরির সাইন দিনের দুঃশ্মনের সাইন নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে এত তারা অপদস্থ অপমানিত হবে কারণ সারা দুনিয়ার মানুষের সামনে তারা আল্লাহ তালা দিনকে মোকাবিলা করেছে হককে তারা দাবা দিয়ে চেষ্টা বন্ধ করার চেষ্টা করেছে বিধায় আল্লাহ তালা তাদেরকে গোপনেই শাস্তি দেবেন না সবার সামনে এক্সপোজ করে তারপরে শাস্তি দেবেন এইগুলো আল্লাহ তালা মক্কার কাফিরদের ব্যাপারে বলেছিলেন তারা এগুলাকে আবু জাহাল আবু লাহাব ওতবা সাইবা এভাবেই ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল রসুল নির্যাতন করেছে কষ্ট দিয়েছে দিনকে অস্বীকার করেছে দিনের বিরুদ্ধে দুশ্মী করেছে তাদের জন্য আল্লাহ শিক্ষণীয় একটা ঘটনা নিয়ে আসলেন আগের জমানায় এক নবীর সময়ে আল্লাহ তালার সঙ্গে দুশ্মনী করতে গিয়ে কিছু লোক শাস্তি পেয়েছে তাদের একজাম্পল আল্লাহ তালা মক্কার কাফের দিকে শুনাই দিলেন সে কথা আল্লাহ তালা বলছেন এত তাদেরকে নিয়ামত দিলাম দুনিয়ার এত সবকিছু ভালো স্বাস্থ্য টাকা পয়সা নেতৃত্বের পদে আসীন আছে আবু জাহাল আবুল হাব সকল পজিশন নিয়ে তারা আছে নিয়ামত এনজয় করছে কিন্তু এই নিয়ামত পেয়ে যেভাবে আমি কোন এক জায়গায় ভালো বাগান বাড়ি ফার্মল্যান্ড সুন্দর আপনার উর্বর জমিওয়ালা লোকদেরকে পরীক্ষা করেছিলাম এক জায়গায় এক এলাকায় আগের জামানায় কোন রবি সময়ে একদল লোককে আল্লাহ কি করলেন তাদের ভালো ফসল উৎপাদন করার জন্য দিলেন আল্লাহ তারা ফসল হচ্ছিল তখন তারা চিন্তা করল ফসল গেলে ভালো ফসল যখন হয় আশেপাশে গরিব যারা আছে তাদের ফসল করার ব্যবস্থা থাকে না তারা কি করে ফসল কাটার দিন খ্যাতের মধ্যে চলে যায় এবং কিছু সব কাপেক্ষা করে আমাদের দেশে বনে আছে তো ফসল কাটা সময় গরিব দুঃখীরা দুশ্মন যারা মুসিবতে আছে তারা সবার কাছে আসত যে আমাদেরকে একটু কিছু দেন তা আপনারা কিছু কিছু দিতেন তো এরকম দেশে দেখবেন যে কোন জায়গা যখন ভালো করে মাছ পুকুর দিঘি এগুলা যখন আপনি সেচন করেন তখন গরিব মিশান আসে দাঁড়ায় একটা দুটা মাছ দিলে একটুখানি গুড়া মাছ দিলে তারা একটু নিয়ে যাবে তাই না এরকম যারা অভাবী আছে তারা আপনি গাছে থেকে আম পাড়তেছেন এতগুলো আম পারলেন যাদের আপনার বাড়ির পাশে গরিব লোকেরা গাছ আপনার গাছে একশোটা কাঁঠাল আছে ওদের একটা গাছ কাঁঠাল নাই তো এরকম আসলে গরিবরা মাঝে মধ্যে একটু দিতে হয় দয়া করতে হয় গরিব মেশিনকে এখন এরা চিন্তা করলো আমাদের ফসল খুব ভালো হয়েছে আর আশেপাশে বেশ গরিব আছে এখন যদি ফসল কাটতে যাই দিনের বেলায় বাবারে অনেক মিসকিন চলে আসবে এক কাজ করি এই ফসল দিনের বেলায় কাটবো না রাত্রের বেলা চুরি করে কাটব মিসকিনকে ফাঁকি দেওয়ার জন্য আকসামুল মুন্না মুসবাহ তারা কসম করলো মানে সাংঘাতিক সিদ্ধান্ত গ্রহণ করলো সবাই মিলে মিটিং করে যে এই গরিব মিষ্কিন এতগুলো এত জালায় এদেরকে ফসল না দেওয়ার জন্য চলো আমরা সবাই মিলে রাত্রি গিয়ে কেটে নিয়ে আসি ওলাফ নুন আগামীকালকে আমরা সবাই চলো রাত্রে যাবো কেটে নিয়ে আসবো তারা করে নাই কেউ করার অর্থ হলো ইনসা আল্লাহ যদি আল্লাহ চাই আগামীকালকে ভবিষ্যতে কিছু করব। চাই একটু পরে করি কালকে করি কালকে করি পশু করি যখনই করি কি বলতে হয় ইনশা আল্লাহ আল্লাহ কোরআনে পাখি বলেছেন ওলা ইন হয়তো দেখা যাবে যে আল্লাহ তারা নিয়ে গেছেন যে এক লোকে আমরা ছোট কালে কিতাব পড়তেছিলাম মোস্তাদস্তাত কিতাবের মধ্যে যে এক লোক গরু কিনতে বাজারে যাচ্ছে ভালো টাকা পয়সা করে নি এখন বেশ টাকা পয়সা আছে বলে যে আজকে ভালো করে গরু একটা কিনব সবচেয়ে ভালো গরুটা কিনব বাজারের থেকে গিয়ে তো আশেপাশে যারা ছিল ইনশালে গরু আছে কি জন্য তারপরে বাজারে গেছে গিয়ে গরুটার দাম দশ ঠিক করছে ভালো গরুটা দামি গরুটা পকেটে হাত দিয়ে দেখে তো টাকা নাই পকেট মারাই তো নিয়ে গেছে এখন আর গরু না কিনে ফেরত আসছে তো জিজ্ঞাসা করছে কয়েক গরু কিনল না করে কিনতে গেছিল টাকা পয়সা তো ইনশাল নিয়ে গেছে সবাই রাত্রে যাই রাত্রে রানা হয়ে গেছে তারা ইনশাআল্লাহ তো বলে নাই এখন ওইখানে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন রাতের বেলায় কিছু মুসিবত রাতের বেলায় মুসিবতে সে তাদের কাজ ফসলের কাজ সেরে ফেলছে আল্লাতলা কিরকম রাতের বেলায় মুসিবত পাঠিয়ে দিয়েছেন অনেক সময় এরকম হয়েছে আমাদের এলাকা ছোটকালে দেখেছি যে হঠাৎ করে একটা বাতাসের মতো এসে ধানের খ্যাত পুরোটা জ্বলে গেছে মনে হয় যেন এই যে আকাশ থেকে বিজলি ঠাটা পড়লে যেভাবে কোনো এক জায়গায় জ্বলে যায় এরকম আমি ছোটবেলায় দেখেছি এটা আমাদের এলাকায় বলতে আছে হঠাৎ করে ধানের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিচ্ছেন সব শেষ করে দিছে সেটা ফসল আর নাই সব জলে শেষ এখন ফসল এখন হয়ে গেছে মনে হয় যেন কি একটা এসে রাতের বেলায় সবগুলাকে একেবারে শুকনা করে জ্বালিয়ে দিয়ে ভস্য করে দিয়ে চলে গেছে কোনো ফসল ফসল আর নাই এবং অনেক সময় এই ফসলের এগুলা উর্বা লাগে অর্থাৎ ফসল জ্বলে যায় দেখবে যে আম গাছের আম সব শ্বাস হয়ে গেছে অথবা কাঁথাল সব গেছে এবারে আর সুবিধা পাওয়া গেল না বিভিন্ন রকমের ফসলের মধ্যে এরকম একটা আপদ আসে এরকম একটা বিপদ দিয়ে আল্লাহলা ফসলকে হাতের ফসলকে শেষ করে দেন অনেক দেখা যায় পানি এসে ডুবাই দিলে যে কিছুদিন আগে যেটা ঘটল হাওয়ার মধ্যে ধান কাটার জন্য প্রায় রেডি পাকবে এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে তিন সপ্তাহ পরে তাই না কিরকম ধান কত মন কত টন নষ্ট হলো এবার সিলেটের বড় বড় হাওয়ার মধ্যে হঠাৎ করে এসে গেল এরকম আপদ আল্লাহ তালা দেন মানুষের মুখের হাতের হাতের মুখের খাবার গ্রাসের মতো যেভাবে চলে যায় এরকম চলে গেল আল্লাহ এই নিয়ামত রেজেক যেটা আল্লাহ মানুষকে দিয়েছেন রেডি হয়ে আছে সে কেবল তার হাত দিয়ে নেবে গুনার কারণে আল্লাহ তালা তার রেডি করা রেজেক কে সরাই নিয়ে যান আল্লাহ আমরা এবার দেখলাম কিভাবে হাওড়ের ধান গুলো রেডি করার শেষ করে নিয়ে চলে গেলেন তো এইরকম এই কথা বলে এই রসুল সাল্লি সালামা হুম না ইমুন আপনার রবের পক্ষ থেকে তাদের উপরে মসিবতের এই একটা তয়েফ আসলো রাতের বেলায় কিছু একটা আসলো আর ওই সময় তারা ঘুম ছিল। তারা ট্যারই পায় নাই ঘুমের মধ্যে থাকতে তাদের জমিনের উপরে কি বয়ে গেল এটা শুকনো খড়কুটায় পরিণত হয়ে গেল ফসল সেখানে আর কিছু থাকলো না তারা সকাল বেলা সেখানে আসলো উঠো উঠ আমরা এখন যাই এখন রাতের অন্ধকারে কাম সেরে ফেলি আল্লা কুম ই তুমি সবাই উঠে আসো যদি তোমাদের ফসল পুরোটা ঘরের মধ্যে উঠাই আনতে হয় রাতের বেলায় কাম সেরে ফেলি চলো তারা যখন সবাই একসঙ্গে করছে পাশে গরিবরা যদি ট্যার পেয়ে যায় অহুমিয়া ফাতুন কথা বলে আস্তে আস্তে এই গরিবরা যেন ট্যার না পায় আস্তে আস্তে কথা বলো তুই আওয়াজ না। আল্লাহ আস্তে কথা বলো তোমাদের এই ফসল কাটার সময় কোন অত্যন্ত শক্তিশালী হয়ে সেজে গুজে কাজ সরার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তারা চলে গেল খ্যাতের মাঝে খেতে গিয়ে ফসল কাটবে এখন দেখে এত ফসল কিছুই দেখা যায় না এখানে কি দেখা এই সব সুকে টুকে কি হয়ে খড়কুটা হয়ে আছে দেখি আমাদের ফসল গেল কই উল্টার দিকে কোন রাস্তা চলে আসছি নাকি আমরা বোধহয় রাস্তা মিস করে ফেলেছি অন্য কোন জায়গায় চলে আসছি অনেকক্ষণ ধরে তারা আলোচনা করে টোরে দেখে যেমিন আইল টাইল সব তো ঠিক আছে দেখা যায় বরং আসল কথা হচ্ছে আমরা মাহরুম হয়ে গেলাম আমাদের খাবারকে আল্লাহ নিয়ে গেছে আমরা সীমালাঙ্গন করেছিলাম ওইখানের ভিতরে তাদের মধ্যে একটা একটু ভালো যারা ছিল সবার তালে তালে আসছে কিন্তু একটু ভালো আরকি সব চোরতো আর একরকম না সব ট্রিবিনাল একরকম না কারোর মধ্যে তো কিছু না সামান্য হলেও ভালো কিছু গুণ থাকে তাদের মধ্যে যারা একজন ভালো ছিল তারা বললো তোমরা বেশি বাড়াবাড়ি করতেছিল বলি নাই আগে যে একটু আল্লাহর নাম নাও একটুখানি রয়েশ হয়ে কর বেশি বেশি বাড়াবাড়ি করো তোমাদেরকে নিষেধ করি নাই আগে এই দেখে এখন আল্লাহ রাজা বেসে গেছে ওই ভালো লোকগুলো তাদেরকে মনে করিয়ে দিলা ইন্না তখন তাদের মনে ভুল হাই হাই এখন আল্লাহর কাছে তসবি করে সুবাহা ইন্ন কুন্ন আল্লাহ আপনি পবিত্র আমাদের রব আমরা বড় জুলুম করে ফেলেছি ওই যে ইনশাল আল্লাহ ছ টাকা পয়সা চড়ে নিয়ে গেছে এখন আল্লাহর কথা মনে পড়ছে এখন বলে যে আল্লাহ আমরা তো ঠিক করি নেব এটা আর মিয়া আমি কই করলাম তুমি তো বেশি উৎসাহী ছিলা এখন ক্রিমিনালরা যখন ধরা পড়ে তখন একজন আরেকজনের দিকে দিয়ে বেশি দায়ী করে নিজের দায়িত্বটা একটু কমানোর চেষ্টা করে এটা জাহার নামে গেলেও করবে অপরাধীরা যে কে লিড দিয়েছে লিডারদেরকে ধরবে লিডাররা বলবে আমরা বলছি তোমরা তো খুব তালে তালে নাচ কারণ আমাদের কিছু টু পাইস পাবা তোমরা একটু সুযোগ সুবিধা পাবা এই আমরা তাল দিলি তোমরা আরো বেশি করে নিজের উদ্যোগে আরো নাচানাচি করেছ এই যে যারা জুলুম করে ক্রাইম করে তাদের লিডরা উস্কাইয়ে দেয় কিন্তু লিডাররা তো সব জায়গায় এগুলো করে না লিডাররা সব জায়গায় মানুষকে মারতে পারে না লিডাররা সব জায়গায় সবকিছু করে না তাদের বাহিনী তাদের ঈশার আঙ্গিত পেয়ে নিজেরাই সমস্ত অপকর্মগুলো লিড করে তাই না তারা কার্যকরী করে তো এগুলো তারা কেয়ামতের দিন জাহান নামে যেভাবে করবে দুনিয়ার মধ্যেও যখন তাদের আল্লাহর গজর চলে আসবে আল্লাহ যখন তাদেরকে পাকড়াও করবেন আল্লাহ তালা সবাইকে সীমা পর্যন্ত সময় দেন তখন পাকড়াও হয়ে গেলে একে অপরকে তখন দোষী করে একে অপরকে কে বেশি দায়ী সেটার দিকে দেখিয়ে দেয় তখন শেষ পর্যন্ত দায়ী করে বলে কি করব আমাদের দুর্ভাগ্য আমরা আসলে সীমালঙ্গনই করেছি আমরা আসলে অন্যায় করেছি আগাব এসে গেলে তখন কিন্তু মানুষের রিয়ালাইজেশন হয় আদা বাসার আগে পর্যন্ত ক্ষমতাসীনদের আসে না তখন তারা অন্য আয়ত আল্লাহ নেশা আছে এটা তাদেরকে অন্ধ বানিয়ে ফেলে কোন কমন সেন্স আর কাজ করে না জ্ঞান বিবেক বুদ্ধি কমন সেন্স পর্যন্ত তাদের গাইব হয়ে যায় তারপরে এক পর্যায়ে যখন আজাব এসে তাদেরকে গ্রাস করে তখন তারা বলে ইয়া আমরা আমরা করে ফেলেছি বলেছি আজাবে পড়ে গেছি এই সমস্ত লোকদের উপর নিজের উপরে রিয়ালাইজ তাকে পানি ডুবে মেরে ফেলতেছে তখন স্বীকার করে তখন টু লেট এই প্রত্যেক ক্রিমিনাল তার ক্রাইমের কথা স্মরণ করে রিয়ালাইজ করে কিন্তু তখন তার তাওবা আল্লাহর কাছে আর কবুল হয় না মানুষের নাকের আগায় যখন নিঃশ্বাস চলে আসে গলার মধ্যে সাক্ষাস শুরু হয়ে গেছে ওই সময় তবাক হয় না তীর আফ করে বলবো আমরা সেমালাঙ্কন করেছি এখন ঠিক হতে চাই তবা করতে চাই আসা রবা র আশা কর আমাদের রব এই পরিস্থিতি থেকে আমাদেরকে চেঞ্জ করে দিবেন এবং ভালো কিছু নিয়ে আসবেন আমরা রবের মুখী হয়ে গেলাম আল্লাখ হয়ে গেলাম আমরা আমরা করছি করছি এখন যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ কিন্তু ইমান আনতে চেয়েছে যখন তার সাক্ষ শুরু হয়ে গেছে তার যান কবজের প্রক্রিয়া চলে আসছে তখন কি আল্লাহ তালা আর কবুল করেছেন আল্লা কাদা আলী কালা আদাব আল্লাহ বলে এভাবে আমি আদাব দিয়ে থাকি প্রত্যেক জাতিকে দুঃশ্মন কমনকে সীমালঙ্ঘনকারী লোকগুলোকে আমি এভাবে শাস্তি দেই অনেকদিন পরে যখন তাদেরকে আমি ধরি এরকম আজাব চলে আসে আফসোস করে উদ্ধার পেতে চায় তাদের সময় শেষ তখন কোন উপায় তাদের থাকে না এই দুনিয়ার আজাব তারা এভাবে পায় তবে দুনিয়ার আজাব যা পায় এটাই কি যথেষ্ট হয়ে যাবে আদাব নাতে আকবর আখেরাতের আদাব হবে অনেক বড় এই জালিমদের শাস্তি আমরা পৃথিবীতে যা ইতিহাসে দেখি মনে হয় তার হয়ে শুধু আর এরসে শাস্তি কিছু না আল্লাহ তালা আসল শাস্তি তাদেরকে দেবেন কোথায় আখেরাতে সেটা অনেক বড় শাস্তি হবে তাদের জালিমদেরকে আল্লাহ তালা সতর্ক করছেন লাউকানুইয়া আলামুন কিন্তু আফসোস হচ্ছে তারা যদি সেটা জানতো বুঝতে পারতো রিয়েলাইজ করতো আফসোসের বিষয় হচ্ছে যে জালিমরা কখনই রিয়েলাইজ করে না এটা কখনই এই শাস্তি যে আসবে এটাকে কখনো চিন্তাও করতে চায় না একদম লাস্ট মোমেন্টে গিয়ে তারা তখন রিয়েলাইজ করে তখন তাদের সময় পরিপূর্ণভাবে শেষ হয়ে যায় ইন্নালিন তারা জুলুম করে এখন দেখা যায় সবসময় মনে হয় যেন তাদের শক্তি অনেক বেশি তারা পার হয়ে গেল কেউ তাদের কিছু করতে পারলো না জুলুম চালিয়েই যাচ্ছে মোত্তাকিরা অসহায়ের মতো নির্যাতিত হচ্ছে আল্লাহ তালা তাদের সুসংবাদ দিচ্ছেন মোত্তাকিদেরকে যারা আছে। মধ্যে তারা অনেক কষ্ট স্বীকার করে দিনের উপরে টিকে থাকে তাদের জন্য তাদের রবের কাছে আছে কি পরিপূর্ণ জান্না তার জন্য রেডি হয়ে আছে। শুধু দুনিয়ার কষ্টটা শেষ করে আল্লাহর কাছে যখন যাওয়ার সময় হয়ে যাবে সে জান্নাতে নাইমে যাওয়ার জন্য দুনিয়া থেকে বিদায় নিবে কোন শাস্তি পাওয়ার জন্য আর না রহমত আল্লাহ এবং আল্লাহ বলেন আমি কত পার্থক্য করব কাউকে কিভাবে জাহান নামে জ্বালাবো আর কাউকে জাহ্নাতের ভিতরে রাখবো এটা তো স্বাভাবিক ভাবেই প্রত্যেকের পাওনা তার মর্যাদা অনুযায়ী হবে আফানাজ আল মুসলিম যারা মুসলিম আর যারা মুজরিম ক্রিমিনালস অন্যায়কারী আমি কি তাদেরকে কখনই করব একই রকম মেহমানদারি হবে তোমরা সবাইকে রকম কেন মনে করো যারা দুনিয়ার মধ্যে সঠিক মোত্তাকি হবে তাদের মর্যাদা আল্লাহর কাছে কত অপরিসীম আর যারা ক্রিমিনাল হয়ে যায় তাদের তাদের স্থান অবস্থান আল্লাহর কাছে কত নিচু তারা কত বড় শাস্তি আল্লাহর কাছে পাওয়ার উপযুক্ত হয়ে আসে কি করে সবাই ইকুয়াল হতে পারে আসে না, মা কাইফা আর এই সমস্ত অপরাধীদেরকে তোমরা একই পাল্লা রকম বিবেচনা করো কেন তাদের মধ্যে আকাশ জমিনের পার্থক্য রয়েছে তাদের বাসা বাড়ি হতে পারে তারা একই টেবিলে খাইতে পারে কোনো সময় তারা হ্যাঁ দেখতে মনে হয় যেন একই রকমের হাত পা চলাফেরা করছে কিন্তু তাদের মধ্যে আকাশ জমিনের পার্থক্য আছে জান্নাতিরা অনেক বড় কামিয়াবি অর্জন করবে দুনিয়ার মধ্যে তারা মনে হবে যেন কোন কামিয়াবি অর্জন করলো না তারা মনে হয় যেন অসহায় হয়ে গেল। কিন্তু আসল কামিয়াবি তারা করে ফেলেছে আখে তারা কামিয়াব হয়ে গেছে হ্যাঁ তারা ফায়ুন হয়ে গেছে তোমাদের কাছে কি কোন আদর্শ আছে এমন কোন সুন্দর জীবন বিধান আছে ফলো করার মতো যেটা তোমরা পড়ে পড়ে তোমরা খুব ভালো জিনিস নিয়েছ আর ইসলামকে তোমরা ফেলে দিয়েছ ইসলাম ইসলাম ভালো না তোমাদের কাছে খুব ভালো জিনিস আছে এরকম কোন কিতাব দেখাতে পারবা কোন ভালো জিনিস পরে পড়ে ভালো জিনিসকে তোমরা নিয়েছ আর এরকম ভালো জিনিস নিয়েছ বলে প্রমাণ করতে পারবা আমি নাকি আমাদের সঙ্গে তোমাদের এমন কোন বুঝাপড়া আসে লেখাপড়া আসে বা এমন কোনো কথন করে তোমাদের তোমাদেরকে বলেছে শুনেছে বা তোমরা আমাদের সঙ্গে চুক্তি হয়েছে কেয়ামত পর্যন্ত যে তোমাদের সঙ্গে আমাদের এরকম কন্ট্রাক্ট হয়েছে ইন আল্লাহ কুম্ল তাহক যে তোমরা যেটা চাও সেটা তোমরা পেয়ে যাবা তোমরা কামিয়াবি অর্জন করবা এরকম কোনো কিছু তোমাদের কাছে আছে। এরকম কিছুই তোমাদের কাছে নাই তোমরা বাতিলের উপরে আস ভ্রান্তির উপরে আস তোমরা অন্যায় উপরে আছো এটাই সত্য কথা যত কথা বলো না আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে তাদের মধ্যে কে আছে যে জিম্মাদারি নিতে পারে গ্যারান্টি দিতে পারে স্পন্সারশিপ নিতে পারে বলে যে আমি এগুলো দায়িত্ব নিলাম আমি এগুলো আল্লাহ সঙ্গে মোকাবিলা করব সমস্ত বাতিল পন্থীদের পক্ষ থেকে আমি ডিফেন্ড করবো আল্লাহ করতে গেলে আমি আসি আমি সঙ্গে করব তোমাদের আল্লাহাব মানে নেতা তো দুনিয়ার মধ্যে যারা নেতা থাকে তারা সব কিছুর দায়িত্ব নেয় তাই না তারা সবকিছু মোকাবিলা করার মতো লিডারশিপ কোয়ালিটি নিয়ে গিয়ে আসে আল্লাহর সঙ্গে মোকাবিলা করতে তোমাদের আখরাতে আল্লাহর কাছ থেকে বাঁচাতে তোমাদেরকে উদ্ধার করতে তোমাদের নেতা জিজ্ঞেস করতে নাকি তাদের অনেক পার্টনার আছে অনেক অংশীদার আছে আল্লাহ তালার সঙ্গে মোকাবেলা করার জন্য তাদের অনেক অংশীদার আছে এরা আল্লাহর পক্ষ থেকে এ শরিকরা তাদেরকে উদ্ধার করবে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা সত্য বাদী হলে বলে দিক মক্কার কাফেররা মনে করত লবল এগুলো তাদেরকে সুপারিশ করবে আল্লাহ তার কাছে আধুনিক জমানায় যারা দিনের বিরুদ্ধে দুশ্মনী করে তাদেরকে আসে তারা অনেকেই নির্ভর করে অনেক বড় শক্তির উপরে তারা আমাদের পক্ষে আছে তারা আমাদেরকে হেল্প করবে গ্যারান্টি আছে আমাদের কোনো চিন্তা নেই যা খুবই তাই করতে পারে এইরকম শরীর কেউ আসে আল্লাহর সঙ্গে মোকাবিলা করবে কাজে আল্লাহ একদিন বিচার হবে সমস্ত অন্যায় অবিচার সীমা লঙ্ঘন হকের বিরুদ্ধে দুশ্মনী দিনের বিরুদ্ধে দুশ্মনী মুের বিরুদ্ধে দুশ্মনী সমস্ত কিছু আল্লাহ তালার কাছে সংরক্ষিত আছে সেদিনকে কথা স্মরণ করে দিয়ে দুনিয়ার মানুষকে আল্লাহ তালা সাবধান করছেন তারা সেদিন শ্রেষ্ঠা করতে পারবে না সেদিন কাফিররা যারা আল্লাহকে ডাকে নাই মুসলমানদের মধ্যেও যারা আল্লাহর কাছে সেজা অবনত হয় নাই নামাজ পড়ে নাই আল্লাহর হুকুম মানে নাই তাদেরকে বলা হবে তারা বলবে আমরা তো মুসলিম ছিলাম আমরা আপনাকে মানছি দাবি করবে তারাও তখন আল্লাহ বলবেন দেখি তখন যারা থাকবে এরকম যারা কাফের থাকবে তাদের পিঠটা করতে পারত না কারণ পিঠ তক্তার মতো হয়ে গেছে কাঠের মতো হয়ে গেছে এটা বেকা হয় না আল্লাহ ধরাই দেবেন এই দেখছ সে কেন এখন দুনিয়া সেচদা করলে আমার কথা মানলে এখন তোমার পিঠ করতে পারতো দুনিয়া সেজা করতে পারো নাই এখন তোমার শাস্তি করতে পারবে না তারা করতে পারবে না তাদের চোখের মধ্যে ভীতি চোখের মধ্যে ভীতি ভয় আতঙ্ক আজকে তারা দুনিয়ার মানুষকে আতঙ্ক সৃষ্টি করে বসে আছে সেদিন তাদের চোখে আতঙ্ক সৃষ্টি হবে তার হাকু হুম দিল্লা তাদেরকে অপমান তাদেরকে সেদিন ছেয়ে বলবে তারা সেদিন অপমানিত হবে ইলা দুনিয়ার মধ্যে তাদেরকে বলা হতো সেজ্জা কর আল্লাহর দিকে আসো আল্লাহ মুখী হয়ে যাও নামাজ পড়ো তারা সেদিন সুস্থ ছিল সবল ছিল পিটটা সেজা করতে চাইলে পিঠ দেখা হয়ে যেত অটোমেটিক্যালি সেদিন তারা করে নাই ফাজারনি ও বিহাদ আলহাদ সীমালংঘন দেখে দুশ্মী দেখে আপনি কষ্ট পান আপনি মাঝে মধ্যে যান এদের দায়িত্ব আমাকে দেন বিহাদ আলহাদিস এই দিন এই কোরআন এই ইসলাম এগুলোকে যারা অস্বীকার করে মানে না তাদের দায়িত্ব যারা দুশ্মনি করে তাদের দায়িত্ব আমার কাছে দেন অন্য করার কাজে রশি আরো ঢিলা করে দেব আরো ঢিলা করে দিব দিয়ে তাদেরকে এমন টান তারা কোন সময় টান দিয়ে শ্বাস করে দিয়েছে আমাদের দেশে বসি যখন ধর প্রফেশনাল বসি বসি বলেন তো বর্ষা আদার দিয়ে তারপরে মাছ বড় মাছ যখন ধরে তখন আরো ঢিলা করে দেয় রশি কারণ ধরার সময় এখনো হয় নাই আর ঢিলা করে দেয় সে মনে করে যে আমি তো পার হয়ে যাচ্ছি তারপর হঠাৎ করে একটা টান দিবে এখানে আটকে গেছে ধরা পড়ে গেছে আর ছুটতে পারবে না তা আল্লাহ বলেন আমি ঢিলা করে দিচ্ছি করে আস্তে আস্তে তাদের যেখানে শ্বাস হবে ওই দিকে নিয়ে যাবো একদম শেষ জায়গা নিয়ে মিনহাইসুল আলম তারা জানতে পারবে না আমি সময় দিচ্ছি তাদেরকে এখন ঢিলা করছি মাতিন আমার প্লান তাদের ব্যাপারে অত্যন্ত মজবুত আমার প্ল্যান আছে তাদের ব্যাপারে এবং আল্লাহ বলে আমার প্ল্যানটা কি মাতিন মাতিন মানে অত্যন্ত শক্তিশালী আমার প্লানকে তারা কোনো দিন ফেল করতে পারবে না অ্যাভয়েড করতে পারবে না নস্বাদ করতে পারবে না তারা আমার প্ল্যানের মধ্যে আসতে হবে আর শয়তানের প্লান শয়তানের দ্বারা অনুসারী তাদের প্লানটা হচ্ছে দুর্বল আল্লাহ তালা বলেছেন কানা, ষড়যন্ত্র তার নীল নকশা অত্যন্ত দুর্বল সে তার এই প্রাণে কার্যকরী হবে না একদিন সে ফেল করবে একদিন তার আল্লাহর কাছে ধরা পড়বে আপনি তাদেরকে আমার দিনের দিকে আসতে বলেছেন এমন নয় যে আপনি তাদের কাছে চাঁদা রাঁদা চেয়ে তাদেরকে ট্যাক্স কতগুলো বসাই দিয়ে তাদেরকে আপনি মসিবতে ফেলে দিতে চেয়েছেন আপনি সুন্দর দিনের কথা নিয়ে একমাত্র তাদের কাছে গিয়েছিলেন তারা এমন কিছু কোনো কিছুই তারা জানে না তারা শুধুমাত্র এই দুনিয়া তাদের চোখের সামনে যেটা আছে এটা দেখে এরপরে এত সীমা লঙ্ঘন তারা করে এরপরে আল্লাহ তালা সবর করতে বললেন রসল সাল আলি আসাল্লামকে কিভাবে সবর করতে হবে দুঃশনের মোকাবিলায় এবং কিভাবে আল্লাহ সাহায্য করবেন কিভাবে আল্লাহ এটা আমরা আগামী সপ্তাহের জন্য রেখে দিতে চাই বেদিন